সম্পর্কে জানি এবং আসলে দিবসকে আমরা বিভিন্ন বিভিন্নভাবে এই দিবসটি পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং পালন করে যাই কিন্তু তাৎপর্য আমরা এই দিন যখন আসে বা এই দিনের আশেপাশে যখন কাছাকাছি সময় দেখা দেয় তখন বিভিন্ন মসজিদের মেম্বর থেকে আমরা শুনতে পাই এই দিনের তাৎপর্য আলোচনা করা হয় থাকে অনেক দীর্ঘ কথা বলা হয় থাকে এই দিনে আল্লাহ সুবাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন লোহে কলম সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আকাশ পাতাল সৃষ্টি করেছেন আদম আলী হিসালকে সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আদম আলি হিসালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন অনেক কথা আলোচনা করা হয় থাকে মূলত আদৌ কি আল্লাহ সুবাহ তালা আসলে এই দিনে আসমান জমিন লৌহ কলম এই আকাশ পাতাল আদম সব কিছুকে সৃষ্টি করেছেন এই দিনে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 এবং এই বর্ণনার অধিকাংশ বর্ণনাগুলোই মূলত ইসরায়েল রাওয়ায়ত যেগুলো বলি ইসরায়েল বা ইহুদিরা বর্ণনা করেছে ইহুদিদের ঘটনা থেকে যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এর অধিকাংশ বর্ণনায় কোন ভিত্তি শহীদাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না অথবা এই রাওয়ায়তগুলোর ভিত্তি আছে কিনা সেগুলো তালাশ করে পাওয়া যায় না বরং রাজব লাই আলাই কথা উল্লেখ করেছেন যে এর প্রায় সব কোটি রেওয়ায়তেই ইসরায়েলি রেওয়ায়ত এবং দুর্বল গ্রহণযোগ্য রেওয়ায়ত নয় এই দিনে আল্লাহ সুবাহ আসমান জমিন সব সৃষ্টি করেছেন লহকরম সৃষ্টি করেছেন বলা হয় তাকে এবং সবকিছু দিনেই হয়ে যাবে এদিনেই সংগঠিত হবে এই যে বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়ে থাকে এদিনের তাৎপর্য নিয়ে এটি আসলেই মানে এই দিনের তাৎপর্য এর ক্ষেত্রে আমাদের নিজেদের অনেক বেশি অতিরিক্ত বর্ণনা বুন ইসরায়েল কেন এই করেছে বা ইসরায়েলের অবাইধগুলোর মধ্যে এর এত বিশাল তাৎপর্য তুলে ধরার কারণ কি কারণ হচ্ছে নবী সাল্লাহাম যখন মদিনায় আসলেন তখন নবী সাল্লা বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলেন তখন তারা যে তথ্য দিয়েছে যে এই দিনে আল্লাহ সুবাহ মুসা আলিহি সেরাত ইসলাম এবং তার কৌমি অর্থাৎ বন ইসরায়েলকে আল্লাহ সুবুল এবং ফেরাউলের সোনো বাহিনী থেকে আল্লাহ সুবাহ এই দিনে পরিত্রাণ দিয়েছিলেন এবং এটাই আমরা সহিহাদিসের মধ্যে পেয়ে থাকি কিন্তু বন ইসরা যখন পরবর্তী সময়ে তাদের কিতাব থেকে তাদের দিন থেকে এবং মুসা আলি হিসালাতলামের নির্দিষ্ট জীবন বিধান থেকে জীবন ব্যবস্থা থেকে দূরে করে গেল তখন তারা এই দিনের ফজিলত বর্ণনা করার জন্য এই দিনকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য এই দিনের গুরুত্ব মানুষের কাছে আরো বেশি শক্তিশালী করার জন্য এই দিনের অনেক ফজিলত নিজেই তৈরি করে নিয়েছে কোন একটা বিষয়ের ফজিরত বর্ণনা করা নিজের পক্ষ থেকে সেটাকে অনেক বেশি ফজিরত তুলে ধরা এটা যেমনিভাবে এই উম্মাতের একদল লোক এই কাজটি করেছে ঠিক তেমনিভাবে বুল ইসরায়েলের লোকরা এই কাজটি করেছে তাই তারাই এই আসন দিবসকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য এর ফজিরত অনেক বেশি উল্লেখ করে দিয়েছে আর সেটাই মূলত এই বোন ইসরায়েলের রেওয়ায়তগুলো যখন আমাদের কাছেও এসে পৌঁছেছে তখন আমরাও সেগুলো রেওয়ায়ত করা শুরু করেছি এবং আমরা মনে করছি এই দিনের গুরুত্ব মূলত যত বেশি আমরা এই দিনের ফজিরত তৈরি করে বলতে পারি ততই গুরুত্ব বৃদ্ধি পাবে ব্যাপারটি এমন শুধু একটি রেওয়ায়ত বর্ণনা নিয়ে আরবের মধ্যে উল্লেখ করেছেন এটি ইমাম আহমেদ রাহমুর রহমৎলার মোসাদের মধ্যে বর্ণনা করেছেন যে হাজাল ইউম আল্লা ইস্তাওয়িহি সে এই দিনটি সম্পর্কে একটি রেওয়ায়তের মধ্যে রয়েছে যে এই দিনে নুহ আলী ইসালাত যে কিস্তি তৈরি করেছিলেন এবং নুহ আলী ইসালাতাম যে প্লাবনের মুখোমুখি হয়েছিলেন আজাব হিসেবে তার সম্প্রদায় যে প্লাবনের মুখোমুখি হয়েছিল ওই প্লাবন থেকে এই দিনে নুহ আলী ইসলা কিস্তি জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমে গিয়েছিল বা অবস্থান নিয়েছিল অবতরণ করেছিল এই বন্যাটি নিয়ে আলেদের প্রতি রয়েছে এটাকে নজব রহমতুল্লাহ এই সোহেকদুল্লাম একরাম করেছেন যে এতটুকু বর্ণনা গ্রহণ করার মতো মানে বর্ণনার যে ধারাবাহিকতা রয়েছে পরম্পরা রয়েছে সবগুলো বিশ্লেষণ করে বোঝা যায় যে এতটুকু বর্ণনা গ্রহণ করার মতো বাকি যে বর্ণনাগুলো রয়েছে শুধুমাত্র আমরা শৈবী যে হাদিসটি উল্লেখ করেছি আব্দুল্লাবিন আব্বাস রাজি থেকে এই হাদিসটি শৈবির মধ্যে এসেছে আঠারোশো নম্বর হাদিস যেখানে রাসুল স্পষ্ট করে বলে দিয়েছেন এই দিনটি কেন এই দিনটির গুরুত্ব তাৎপর্য কি কারণে একটি কারণে এই দিনটি তাৎপর্য সেটা হচ্ছে আল্লাহ রে মুসাইল ইসলাইকে সাহায্য করেছেন এবং ইসরায়েল আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে ফ্রাউন এবং ফ্রাউন সম্প্রদায়ের উপর আল্লাহ পক্ষ থেকে তারা বিজয় লাভ করতে পেরেছিল তাই এদিনের তাৎপর্য মূলত এভাবেই এসেছে সুপ্রিয় দর্শক এই দিনের তাৎপর্যের সাথে আরেকটি বিষয় জড়িত রয়েছে সেটি হলো এই নসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই দিন আসুরার এই দিবসের সিয়ামকে রসল সাল্লা ইসলাম আমাদের জন্য পালন করতে রসলাম নির্দেশ দিয়েছেন নিজেও সিয়াম পালন করেছেন আবার সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই এদিনের তাৎপর্য আরো পেয়েছে শুধুমাত্র এতটুকু যথেষ্ট যে এই দিনের তাৎপর্যের জন্য যে আল্লাহ সুবাহ তালা তার রহমত নাজিল করে এই দিনে মুসা আলী ইসারাতসলাম এবং গর ইসরাকে সাহায্য করেছেন উপরন্তু আল্লাহ নবী সাল্লাহাম এই দিনে সিয়াম পালন করেছেন সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই আমরা বুঝতে পেরেছি যে তাৎপর্য আরো বৃদ্ধি পেয়েছে যেহেতু সিয়াম এই দিনের সিয়াম পালন করার বিষয়টি নবী সাল্লা সাল্লাম গুরুত্ব দিয়েছেন নির্দেশ দিয়েছেন গুরুত্ব বহন করে সেটি হচ্ছে এই আলদার বান্দাগন যখন আল্লাহ হাব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হবে তখন আলদার বান্দাদের করণীয় কাজের মৌলিক একটি নির্দেশনা হচ্ছে এই যে আলদার বান্দাগন যখন ভালো কাজ করবে তখন আল্লাহ হবুর আলহামীনের এই ভালো কাজের জন্য আল্লাহর কাছে তার শক্তি আদায় করবে রেসল উল্লাহম তাই বলেছেন সেই হাদিসের মধ্যে প্রত্যেকটি কাজের মধ্যে কল্যাণ রয়েছে আর রেসলুল্লাহাম বলেন এই হাদিসের মধ্যে ইনা সাবাত হুসাররা যখন তাকে কোনো আনন্দময় বিষয় পেয়ে বসে আনন্দময় কোনো জিনিস সম্বাদ তার কাছে আসে তখন সে আল্লাহবুল আলমিনের সুক্রিয়া আদায় করে এটাও জন্য খায়ের কল্যাণ হয় আর দেখা গিয়েছে আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে এর তাৎপর্য হচ্ছে এই যাতে করে আমরা আল্লাহ হাব্বুল আলমিনের সাহায্য যখনই পাব যখনই আল্লাহ হাবুল আলমিনের অনুগ্রহ আমরা পাব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন পর্যায়ে যখন আল্লাহ তাল্লাহ সাহায্য আসবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ হাবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয় দর্শক সুক্রিয়া আদায় করার সাথে একটি বিষয় জড়িত আর লক্ষ্য করেছেন যে মুসা আলী হিসারাতভাবে আল্লাহ আল্লাহ শুক্রিয়ার সাথে আল্লাহর আনুগত্য গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আব্বুল আলমীর এবারই গুরুত্বপূর্ণ বিষয় তাই ইসলাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিবসকে ইসলামের মধ্যে আল্লাহর সুক্রিয়ার সাথে সম্পৃক্ত করেছে এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতকে সম্পৃক্ত করেছে আজকে আমরা অনেকে দিবস পালন করে থাকি এবং বিভিন্ন দিবস আমরা নিজের আবিষ্কারও করে নিচ্ছি কিন্তু এই দিবসের সাথে না আল্লাহর সুক্রিয়ার সম্পর্ক রয়েছে না আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের সম্পৃক্ততা রয়েছে এটাই প্রমাণ করে যে মূলত এই দিবসগুলো কোন সঠিক দিবস নয় সেগুলো আমাদেরকে পালন করতে বলা হয়নি বরং রবি সাল্লাহসাল্লাম এই আশুরা দিবসের তাৎপর্য আমাদের কাছে তুলে ধরেছেন তাই নবীশালাম নিজেও শিয়াম পালন করেছেন সাহাবিদেরকেও শিয়াম পালন করতে বলেছেন আসুন না আমরা এই দিনে পালন করি আল্লাহ মাহাতাল আমাদেরকে কবল করুন ওয়াফেরা আনামুল্লাহির আলমিন